السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين وبعد دوره কাছে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখেন সদায় সবাইকে সাদর শুভেচ্ছা জানাচ্ছি দর্শকবৃন্দ আমরা আলোচনা করেছিলাম ইমাম আবু জাফর ত্বহা رحمه الله রচিত আহলসুনুল জামাতের আকিদার বর্ণনা এই কিতাবটির একটি অংশ নিয়ে যেখানে আমাদের ইমাম কেয়ামতের আলামত সমূহ আলোচনা করছিলেন তিনি বলছিলেন ওয়ানুক মিনু বে আশরাত ই শাহ আমরা কেয়ামাতের আলামত সমূহের উপরে ইমান রাখি কেয়ামতের আলামত সমুহ দু বিভক্ত বড় আলামত ছোট আলামত এই ছোট আলামত আমরা গত কয়েকটি ভাবে আলোচনা করেছি আজকে আমরা তার কিছু কিছু আর তারামতের আলামত সম্পর্কে আলোচনা করব এই ছোট আলামতগুলো সম্পর্কে ১৪ তম ছোট আলামত আমরা যেটা আজকে শুরু করে দিয়েছি সেটা হচ্ছে ইত্তেসার জিনা জিনা বেবিচার বেড়ে যাওয়া জিনা বেবিচার বেড়ে যাওয়া এই জিনা বেবিচারে ভিন্ন নাম দিবে মানুষ ভিন্ন ভিন্ন নাম দিবে অনেকে এখন দেখেন যৌন কর্মী ভিন্ন ভিন্ন নাম দিচ্ছে তিনি বলেছেন অনেকগুলো তিনি বলেছেন অয়াজ হার জিনা এবং বেবিচার প্রকাশ লাভ করবে প্রচার প্রসার লাভ করবে বর্তমানে বেবিচারি যারা তাদের ভিন্ন ভিন্ন সুন্দর নাম দিচ্ছে মানুষ বেবিচারিদেরকে মহিলাদেরকে নাম দিচ্ছে স্টার পুরুষদেরকে স্টার বলছে স্টার তারকা এবং তারকানবচেয়ে খবিশ ধরনের মানুষ এবং সবচেয়ে নিকৃষ্ট ধরনের মানুষগুলোকে উৎকৃষ্ট সুন্দর সুন্দর নাম দিয়ে মানুষ প্রচার করছে এটাই তো এই জাহার জেনা জেনা প্রচার প্রসার করে দেয়া যারা অন্যায় করতে পারে গুণা করতে পারে যারা বিভিন্ন মিডিয়ার সামনে নাচানাচি করতে পারে শরীর উল্লংঘ করতে পারে বেবিচার সমস্ত পথ দেখাতে পারে এদেরকে ভিন্ন ভিন্ন সুন্দর নামে ডাকা হচ্ছে নাওয়াজ বিল্লাহ এটাই রসুল্লাহ সাল্লাম ভবিষ্যৎ বাণিজ্যী রেখে আমাদের একটি আলামত রসুল্লাহ আসলাম বলেছেন বেবিচার প্রসার প্রচার প্রচার প্রসারিত হয়ে যাবে অন্য হাদিসে এসে রসুল্লাহ সাল্লাহাম বলেছেন সৈয়াতি আল খাদ্য মানুষের মধ্যে কিছু একটা সম অনেকগুলো বছর থাকবে যেগুলি খাদ্যহাত যে বছরগুলো মানুষকে ধোকাগ্রস্ত করবে তার মধ্যে রসুলসাম অনেকগুলো উল্লেখ করে বলেছেন অত্যাশি ফি হালফা হেসা এবং সেখানে বেবিচার এবং অনাচার এবং মানুষের মধ্যে অন্যায় কাজ খারাপ কাজ প্রচুর পরিমাণে প্রসার প্রসার প্রচার প্রসারিত হবে ইমাম ইমাম হাকে মোস্তাদারকে হা দৃষ্টি বর্ণনা করেছেন অনুরূপ ভাবে এই জিনাকে হালাল মনে করা হবে বলে রসুল্লাহ বলেছেন একাদিছে বুখারিতে এসেছে রসুল্লাহ সাল্লাম বলেছেন আমার উম্মতের মধ্যে একটি গোষ্ঠী হবে করবে এবং হারির কে হালাল মনে করছে বর্তমানে হারিরের বা রেশমি কাপড় গরদ নাম দিচ্ছে কেউ কেউ বা নাম দিচ্ছে সিল্ক কেউকে নাম দিচ্ছে বুস্কি এক জনে এক এক নাম দিচ্ছে কিন্তু এটা তো অবশ্যই হারির এটা ব্যবহার করা চার বলছে যদি সম্মতিতে হয় তাহলে সেটা নাকি জিনা ব্যবচার নয় নাজ বিল্লা সেটার বড় জিনা ব্যবিচার আর কি অসম্মতি হলো হল গুণা ব্যবিচার হলো তো হল এই ব্যবিচারের শাস্তি কঠিন শাস্তি আল্লাহ তালা নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহাম বাস্তবায়ন করেছেন যদি বিবাহিত হয় তাহলে পাথর মেরে হত্যা করা আর যদি অবিবাহিত হয় তাহলে তাকে একসবাঘাত করার বিষয়টি আল্লাহ এবং তার রসুল বলে দিয়েছেন সুতরাং সেই সেটাই হচ্ছে হারামি থাকবে মানুষ হালাল মনে করলে হালাল হবে না এবং এর বিরুদ্ধে কথা বলতে হবে দিনের পক্ষে যেতে হবে কোরআন এবং সুনার পক্ষে যেতে হবে কেয়ামতের এই আলামত প্রকাশিত হয়ে পড়েছে আমাদের প্রত্যেকের উচিত এভাবে তার কাজ তার অবস্থান থেকে যথা অবস্থান থেকে প্রতিবাদ করা রসুল্লাহ সাল্লাম এবারে আরো বলেছেন ওয়াল্লাফসি বিয়েদিহি যার হাতে আমার প্রাণ ল হাজুল উম্মা এই উম্মাতে ততক্ষণ পর্যন্ত শেষ হবে না অর্থাৎ কে আমত কায় হবে না হাত ইয়াকু মারাজুল মার আ তারিখ যে মানুষ কোন তা এক মহিলাকে টেনে এনে রাস্তার মধ্যে তাকে ফেলবে এবং তার সাথে খারাপ কাজ করবে তাদের মধ্যে ওই ব্যক্তি হবে যে বলে যদি একটু আড়ালে যদি যেতে এটা সে ব্যক্তি উত্তম হবে নাজ বিল্লা অর্থাৎ তারা এটা কিছুই মনে করবে না হয়তো তার মনে করবে যে একটু আড়ালে গেলে ভালো হয় এরকম মনে করবে বর্তমান সময়ে তা হচ্ছে মানুষের আনাচার মানুষের অত্যাচার বেবিচার তারা প্রচুর পরিমাণে বেড়ে গেছে অন্য হাদিস্লাম বলেছেন কেয়ামতের খারাপ লোকগুলি থাকবে ইয়ে তাহার তাহার সেখানে তারা এমন কাজ করবে মমন খারাপ কাজ করবে যে গাধা যেভাবে কাজগুলি করে সেগুলি করবে আলিহিম তাকুম সাহা তাদের উপরে কেয়ামত কায়েম হবে এভাবে বোঝা যাচ্ছে যে কেয়ামতের আলামতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ আলামত হচ্ছে যে সেখানে বেবিচার বেড়ে যাবে গুণা গুণা বেবিচার বেড়ে যাবে সেই বেবিচারকে মানুষ সাধারণ কিছু মনে করবে বর্তমান সময়ে ব্যবিচারকে মানুষ সাধারণ কিছু মনে করছে এমনকি কোথাও কোথাও বেবিচারকে উৎসাহ দেয়া হচ্ছে তাদের বিভিন্ন সিলেবাসে বেবিচার বিষয়টি তুলে ধরা হচ্ছে এবং বেবিচার শিক্ষা দেয়া হচ্ছে এবং সন্তান সন্দদের মধ্যে বেবিচারের প্রচার প্রসারের ব্যাপারে উৎসাহ দেয়া হচ্ছে এসবই কে আমাদের আলামত এবং খুব নিকৃষ্ট ধরনের কাজ বলে বিবেচিত পূর্ব থেকে সাবধান করেছেন কেয়ামতের আরেকটি আলামত হচ্ছে ষোলতম আলামত হচ্ছে ইন্তসার রিবা বা সুদ বেড়ে যাওয়া বর্তমান সময়ে এটা বলার অপেক্ষা রাখে না সুদ এখন প্রতি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে প্রত্যেকটি রাষ্ট্রই সুদ ভিত্তিক হয়ে গেছে এর এর চেয়ে বেশি প্রসারবোধক কোনো সময় ছিল না তখন অন্তত বিশ্বের কোন কোনো কোন দেশ তখন সুদকে খারাপ দৃশ্যে দেখত এখন সুদের ভিন্ন নাম হয়ে গেছে অনেক সময় সুদকে বলে প্রফিট কেউ বলে সেটাকে লাভ কেউ বা সেটাকে আরও বিভিন্ন ধরনের নাম দিয়েছে এমনকি কেউ কেউ এই সুদকে কোনো দোষ মনে দোষণীয় মনে করে না বলে যে এটাও এক ধরনের ব্যবসা নওয়াজ কিভাবে মানুষ এখন সুদ খাচ্ছে কোন গুরুত্বহীন ভাবে সুদ খাচ্ছে আগে সুদ প্রসারিত হবে অর্থাৎ প্রচুর পরিমাণে সুদ মানুষের মধ্যে প্রচার প্রসার লাভ করবে অন্য হাদিস বর্ণনা করেন রসুল্লাহাম বলেছেন জামানুন মানুষের মধ্যে একটা সময় আসবে আল মাল মানুষ গুরুত্ব দিবে না কিভাবে সম্পদ গ্রহণ করছে না হারাম থেকে নিয়েছে বোখারিতে হা বর্ণিত হয়েছে যে হালাল থেকে নিচ্ছে না হারাম থেকে নিচ্ছে মানুষ এবার কোন গুরুত্ব দিবে না বর্তমান সময়ে লক্ষ লক্ষ মানুষ শত শত মানুষ লক্ষ লক্ষ মানুষ কুটি কুটি যদি নাই হয় কাছাকাছি হবে যারা ব্যাংকের সুদ নিচ্ছে ব্যাংকের সুদ নিয়ে বাড়ি করছে গাড়ি করছে ব্যাংকের সুদ নিয়ে অনেক আলেমকেও দেখা যায় অনেক যারা আলেম নামের কলঙ্ক এরকম মানুষদেরকেও দেখা যায় যারা সুদ নিচ্ছে এবং সুদ সুদ নিজেরা খাচ্ছে অথবা সুদি লেনদেন করছে এবং অনেক মানুষকে দেখা যায় যারা এই সুদকে হারাম মনে করছে না হারাম মনে করছে না অনেকে এই সুদি কারবার সাথে জড়িত আছে সুদই কারবার লেনদেন করছে অথচ রসুল্লাহ সাল্লাম বলেছেন আকিল রিবাহ মুহু ও শাহিদ ও কাতিবাহু আল্লাহ তাল্লাহ আনোদ করবেন যে ব্যক্তি সুদ খাবে এবং সুদ দিবে এবং দুই সাক্ষী তাকে এবং লেখকদেরকে অর্থাৎ যত মানুষ এই সুদের সাথে ইনস্টিটিউটের সাথে জড়িত সবাইকে রসল্লা বলেছেন আল্লাহন তাদের উপর হবে এটাকে আমাদের একটি আলামত যে এই প্রচুর পরিমাণে সুদ বেড়ে যাওয়া বর্তমান সময় বিশ্ব অর্থনীতিতে সুদ একটি ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে প্রত্যেকটি রাষ্ট্রই সুদুর উপর চলছে এটি আমাদের একটি আলামত আল্লাহ আমাদেরকে এই বিপদ থেকে বেরিয়ে আসা তৌফিক দান করুন প্রত্যেকটি ইমানদার উচিত এ উপায় সাবধান হওয়া এবং সুদের কাজ থেকে নিজেকে সুদের কোনো লেনদেন থেকে নিজেকে বের করে আনা আল্লাহ তালা কোরআন কারিম বলেছেন ইয়া ই বলে দিন আমানু বা ইমান তোমরা সুদ খেও না বহুগুণ চক্রবৃদ্ধি হারেফল আল্লাহ তালা বলেছেন আল্লাহ রাসুলহি যদি তোমরা না ছাড়ো তাহলে আল্লাহ যুদ্ধ অবতীর্ণ হওয়া সেই জন্য আমাদের প্রত্যেকের উচিত সুদ থেকে বেরিয়ে আসা এটা সুদ প্রসার প্রসার করা এটা কেমন একটি আলামত এজন্য এই কাজ থেকে আমাদের দূরে থাকতে হবে কেমন আরেকটি আলামত সতেরোতম আলামত সেটা হচ্ছে জুহুরুল মায়া জেফল এসিহা গান বাদ্য প্রচার প্রসার হওয়া এবং সেটাকে হালাল মনে করা বর্তমান সময়ে এটা যে এত বেশি পরিমাণে হচ্ছে কাপের রাষ্ট্রগুলো তো আছেই এমনকি বর্তমান সময়ে মানুষে তার ঘরের ভিতরে তার কর্মকাণ্ডে তার চলাফেরা সবগুলোতে গান দিয়ে রাখছে এমনকি মোবাইল রিং টোন সেটাও গান হচ্ছে মানুষ যে কোনো অনুষ্ঠান শুরু করতে গান দেওয়া শুরু করে এবং এগুলিকে হালাল মনে করছে নাজায়াজ মনে করছে না অনেকে এগুলো নাজায়াজ বললে তাদেরকে তথাকথিত মৌলা মনে করছে আর মনে করছে যে এগুলি হালাল রসুল সাবধান করেছেন পূর্ব থেকে তিনি বলেছেন অর্থাৎ ভূমিধস হবে ওয়া কাজফুন এবং কিছু মানুষ পরিবর্তিত হবে ওয়া মাস এবং তাদের চেহারাও পরিবর্তিত হয়ে যাবে এরকম কিছু হবে কিল মতাজ রসুল্লাহ বলা হলো কখন সেটা হবে হে আল্লাহ তখন সোল্লা সাল্লা বলেছেন ইজা জহরাতিল সেটা তখনই হবে যখন গান বাদ্য এবং গান গারেনি এবং গান গায় এরকম মহিলা যখন এরকম লোকদের যখন প্রাদুর্ভাব হবে তখন এ মতের মধ্যে মানুষের মধ্যে অনেকের চেহারা বিকৃত হয়ে যাবে অনেকের মধ্যে অনেকের উপর আল্লাহ আল্লাহর পক্ষ থেকে आजब विभिन्न रकम आजब नाजिल होने के पक्ष भूमिध्स होने के ऊपर दिए रसुल्लासलम से गानगुलू बेमाणे बेड़े गई बर्तमान समय जे जेको मानूष जेगुल जे मानूष मन कर मीडिया मा जिनके मानुष मन कर दैनन्द जीवन अंश बनिए नहीं से शुरू है गान दिए एक मानुष एक मोबाइल सेट ओपेन कर गान কোথাও কথা বলছে সেটাও গান গান দিয়ে কোথাও যদি অনুষ্ঠান শুরু হয় সেখানে গান এবং গানের প্রচার প্রসার কে সাহিত্য আলাম তার রসুল ঘোষণা করেছেন কেয়ামতের তম যে ছোট আলামত আছে তার মধ্যে যেটার কথা বলেছেন তা হচ্ছে কাস্তাত খামরাস্ত হুহা মদ্য পানটা বেড়ে যাবে এবং মানুষ এটাকে হালাল মনে করবে মানুষটাকে হালাল মনে করবে হাদিস রসুল্লাহম বলেছেন মিন আশরা বলেছেন যে কে আলামতের মধ্যে এটাও যে মদ খাওয়া বেড়ে যাবে বর্তমান সময়ে মদ খাওয়া বেড়ে গেছে এমন অবস্থায় আসছে যে এখন কোনো জায়গায় মদ পাওয়া যাচ্ছে এমনকি কেউ কেউ এই মদকে মদ না বলে সেটাকে ভিন্ন ভিন্ন ভিন্ন নাম দিচ্ছে কেউ কেউ বা এটাকে টনিক নাম দিচ্ছে কেউ বা এইটাকে শরাবরী বা আত্মিক শক্তি বর্ধক বা নাম দিচ্ছে বিভিন্ন ভিন্ন নাম দিচ্ছে কখনো কখনো এই যে নামগুলোর আড়ালে এই মদটা চালু রয়েছে এই এই মাদক ইটা রসোল্লাহামের একটি ভবিষ্যৎবাণী যে কেমন তার আগে এরকম কাজ হবে অনেকেই এই মদ এখন এমন অবস্থায় পৌঁছে গেছে যে মাদক খাচ্ছে নিজেও জানে না আবার এই মাদকদ্রব্য যে তারা গ্রহণ করছে নিজেও জানে না বর্তমানে এই মাদকদ্রব্যের মধ্যে আরটি বড় মাদকদ্রব্য হচ্ছে যে সিগারেট খাচ্ছে যারা বিড়ি খাচ্ছে এরকম কিন্তু মাদকদ্রব্য খাচ্ছে কি অনেক যারা আলেম ওলামা আছেন তারা অনেকেই এই মাদক তারা এই পানির ভিতরে করে খেয়ে নিচ্ছেন এটাও কিন্তু মাদকদ্রবের অংশ মাদকদ্রব্যের এটাও এটাও মাদক কারণ এটা নামই তামাক ফাতা এবং এটাই এটাই মাদক উত্থ করে সুতরাং আল খামরু মা খাম কল খমর হচ্ছে ওইটাই যেটা মানুষের বিবেক নষ্ট করে সেটা মা আসকেরা বা কালী লুহু বা মা আসকেরা কাজিরু বা হারাম যা বেশি খাইলে মাদকতা আসে সেটা অল্প হারাম সেই জন্য এই জাতীয় যতগুলো মাদকতা আছে বা হেরোইন আছে বা বিভিন্ন দেশে প্রচলিত আছে এই সবগুলি যেখানে তিনি বলেছেন যে ওয়ু ওয়ুসরাবুল খামর এবং কেয়ামতের আলামতের মধ্যে একটি হচ্ছে যে মদ্যপান বেড়ে যাবে বা মানুষের মধ্যে মাদকতা জিনিস পান করা বেড়ে যাবে এটা এখন প্রচুর পরিমাণ দেখা যাচ্ছে মানুষের মধ্যে প্রসার প্রসার লাভ করেছে একাধি ইয়া আমার উম্মতের মধ্যে একটি গোষ্ঠী মদ এমন নাম রাখবে নিজের নিজের পক্ষ থেকে একটা নাম দিয়ে মদ পান করবে বর্তমান সময়ে এটা অনেকেই আমরা দেখতে পাই যেটাকে অনেকে বলে যে এনার্জি ড্রিঙ্ক নাম দিয়ে খাচ্ছে কেউ বা শক্তিবর্ধক নাম দিয়ে খাচ্ছে এটা সুস্পষ্ট সবই হচ্ছে মাদক এবং এটা এমনভাবে এই জগতে এই অন্ধকার জগতে এমন ভাবে ছেড়ে গেছে যে এটা বন্ধ করার কোন পথ কেউ চিন্তা করছে না অনেক সময় এটা মানুষ নিজে পরিবারের জন্য আমদানি করছে নিজের সন্তান সন্ত দিকে দিচ্ছে মানে এটা এত বেশি প্রসার লাভ করেছে যে এটা আর বলার মতো নয় এটা কেউ আমাদের একটি আলামত বল স্লাহ আসলাম আমাদেরকে পূর্বেই ঘোষণা করেছেন সুতরাং আমাদেরকে এই বিষয়ে সাবধান থাকতে হবে এই বিষয়গুলো থেকে বেছে থাকতে হবে কেয়ামতের আলামতের মধ্যে আরেকটি আলামত হচ্ছে রসুল্লাহাম বলেছেন লাসাহ কেয়ামত কায়েম হবে না হাত্তা ইয়েতা যতক্ষণ পর্যন্ত মানুষ মসজিদ নিয়ে অহংকার গর্ব না করবে রসুল্লাহ সাল্লাহাম মসজিদ ছিল খেজুর পাতার से जो शेजदा दी नाके मुखे लेखल छोना बरतमगुलू ए रही है जी मस्जिदगुलू अनेक निर्मित हम खूब अनेक भीत मजबूत कर निर्मित हमको अनेक चाकचिक्यक रकम जिस अंकन हे साथ এই মসজিদগুলোকে অনেকগুলোতে এসি করা হচ্ছে অনেকগুলোতে বিভিন্ন রকমের প্রশান্তির ব্যবস্থা করা হয়েছে কিন্তু সেখানে এ নেই আল্লাহ আল্লাহ তালার জন্য ইবাদতের হচ্ছে না রসুল্লাহ পদ্ধতিতে হচ্ছে না কিন্তু মানুষের ভিতরে অহংকার বেড়ে গেছে মসজিদ নেই কমিটি থেকে থাকবে কে কোন কমিটির সভাপতি কে কোন কমিটির সেক্রেটারি এগুলি সবই এই আলামতের মধ্যে অন্তর্ভুক্তরা বলছেন রসুল্লাহ সাল্লাইসালাম বলেছেন জোখরুফতুল মাসাজঈদ উত্তাবাহিবিহা অর্থাৎ মসজিদ নিয়ে চাকচিক্য করা গুলোকে ঝাক ঝমকপূর্ণ করে তোলা এবং সেখানে সেটা নিয়ে অহংকার করা পরস্পরের মধ্যে যে সভাপতি ছিলেন আমার বাবা সভাপতি ছিল অথবা আমি তিন ফুটের সভাপতি অথবা জোর করে সভাপতি হওয়া এসবেই কেয়ামতের আলামতর অন্তর্ভুক্ত রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন মিন আশা শাহ কেয়ামতের আলামত হচ্ছে মিনা কেয়ামতের আলামতার অন্তর্ভুক্ত হচ্ছে এটাও আহ সাহাজ মসজিদ সমূহে মানুষ অহংকার করতে থাকবে অনেক সময় দেখা যায় মসজিদে তিনি অনেকে অনেকেই জুমার দিনে দেখবেন যে ডেকে ডেকে বলছে যে আমাদের মসজিদেরও তো আল্লাহ সাহেবের অসুস্থ ওনারই হয়েছে আমাদের মসজিদের অমুখকে দোয়া করতে নাম ধরে ধরে দোয়া করছে এ এসবই অহংকার অন্তর্ভুক্ত কারণ এইভাবে নাম ধরে ধরে ডাকা অন্য সাধারণ মানুষদের ডাকা হয় না তাদেরকে ডাকার অর্থই হচ্ছে এটা একটা অহংকারের কাজ এগুলি কে আমাদের আলামত বলে বিবেচিত আনাস সাদেউল আহু বলেন এটা বাহাও না বিহা এটা কমই তারা করবে এটা হচ্ছে তারা সৌন্দর্য বর্ধন করবে দেখতে যান ইহুদিদের গির্জার মতো হয় সেরকম তারা করবে উমরাদ জন্য মসজিদ গুলোকে এরকম করতে নিষেধ করতেন কারণ এই চাকর দিকে তাকালে অনেক সময় তারা নামাজ সালাত থেকে পিস পাওয়া এবং সালাতের মূল যে উদ্দেশ্য তা থেকে মানুষকে তা বিরত রাখবে এই জন্য রসুল্লা সাল্লাই এর মসজিদ যখন তিনি নতুন করে তৈরি করছিলেন তখন তিনি বলেছিলেন আকিনতর ও ইয়া কান্ত হাম্মেরাউ তোসফের মানুষদেরকে মানুষদেরকে বৃষ্টি থেকে বাঁচানোর ব্যবস্থা করো মসজিদ যখন নির্মা নির্মাণ করেছেন তখন তিনি বললেন যে মানুষদেরকে তোমরা বৃষ্টি থেকে বাসানোর ব্যবস্থা করা আজকাল বৃষ্টিকে আয় না এরকম করো ইয়াক হামেরাও তো সফের এগুলো রাল করা বা এগুলিকে হলুদ করা বা রঙ্গিন করা চাকসিকমা করা থেকে তোমরা বেঁচে থাকো তাফচরাস এর মধ্যে মানুষ ফেতনায় পড়ে যাবে অর্থাৎ মানুষের মূল উদ্দেশ্য হবে যে মসজিদে গেলে যেখানে শান্তি লাগে এই দেখতে সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবো অথবা সেখানে গেলে এই রং চং দেখতে ভালো লাগে ইত্যাদি এরা ধরনের উদ্দেশ্য না হয় উদ্দেশ্য যেন হয় সেখানে সালাত আদায় করা এবং আল্লাহ আল্লাহ তাদের সন্তোষ্য এই মসজিদ গুলো বর্তমানে তাবজির উপাৎটা অপচয়ের পর্যন্ত চলে গেছে কোনো জায়গাতে অন্য এক হাদেশে এসেছে রসুল্লাহ সাল্লাম এর সাহাবি রসুল্লাহ সালাম দারা আবুদ্দা জারিআহ বলেন ইজা জুমাসিদা কুম ও হেলাই তোমার সাহাইফা কুম ফা ও আলাইকুম যখন তোমরা তোমাদের মসজিদগুলোকে সৌন্দর্যমণ্ডিত করে ফেলবে আর তোমাদের কোরআন শরীফগুরুকে শরীফগুলোকে তোমরা বিভিন্ন সন্দ রূপ দিয়ে চাকচিকমা করবে ফা দামা তাহলে তোমরা তখন তোমরা তোমাদের উপর ধ্বংস অনিবার্য অনিবার্য হয়ে যাবে সুতরাং মসজিদ গুলোকে মসজিদের মতো থাকতে দেওয়া উচিত সেগুলোকে চাকচিকময় করা অথবা সেগুলি অহংকার করা সেগুলির কমিটি নিয়ে অহংকার করে সবে কে আমাদের আলামত এগুলো যেন আমরা না করি আল্লাহ আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুন বিষ্টময় একটি আলামত আমরা উল্লেখ করব বিষ্টময় আলামতই হচ্ছে অর্থাৎ আল বুনিয়ান অর্থাৎ বাড়ি ঘর উঁচুকে কা থেকে কা বেশি উঁচু করবে এটাকে আমাদের একটি আলামত হাদি শেষ এর সেরসুল্লাহ কেয়ামত বলে সেটা যে প্রশ্নকারী সে আমি এবং তুমি সবাই সমান এবারে তারপর তিনি বলেছিলেন যে তবে তোমাকে আমি কিছু আলামত বলবো সে আলামত হচ্ছে যে তখন বলেছিলেন ইজাতল বাহা এম ফিল বুনিয়ানিহা যখন সাধারণ যারা সাধারণ মানুষ যারা রাখাল পর্যায়ের মানুষ তারা যখন বড় বড়ো বড় বড় প্রসাদ বানানোর ক্ষেত্রে পরস্পর প্রতিযোগিতা লিপ্ত হবে তাহলে বুঝতে পারবো সেটা কী আলামত বর্তমান সময় দেখা যায় অনেক সাধারণ মানুষ যারা হালাল হারাম বাস বিচার করে টাকা রোজ না করে বাস বিচার না করে টাকা রোজগার করেছে এরা বিভিন্নভাবে বিভিন্ন বিল্ডিং বানাচ্ছে এমন এমন এমন এমন বিল্ডিং বানাচ্ছে এমন এমন প্রাসাদ বানাচ্ছে যেগুলো দিকে তাকালে অনেক সময় মানুষের মাথা টুপি পর্যন্ত পড়ে যাবে এরকম অবস্থা তৈরি হয়েছে এই সবই কিন্তু কে আমাদের আলামত এগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে অর্থাৎ পরস্পর অন্যায়ের কাজে দুনিয়ার মুখ দুনিয়ার মধ্যে দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে পড়া আখরাত মুখিতা থেকে আমরা ফিরে আখেরাত মুখিতা থেকে ফিরে এসে দুনিয়ামুখী হয়ে যাওয়া এগুলি কেয়ামাতের আলামত কারণ এই প্রসাদ কখন সে কবর নিতে পারবে না এই প্রসাদ তার সাথে যাবে না কিন্তু তারা দুনিয়াতেই তাদের সবকিছু দিয়ে দেওয়া হয়েছে মনে করে তার সবকিছু দুনিয়াতে করে যাবে আখেরা তাদের জন্য কিছুই থাকবে না সবই কে আমার আলামত বলে বিবেচিত হবেন রসলাম আমাদেরকে পূর্ব থেকে এভাবে সাবধান করেছেন সময় দর্শক বিন্দু আমার ইনশাল্লাহ কেমন কিছু আলামত পরবর্তী কোনো পর্বে আলোচনা করব ততক্ষণ আপনারা সুস্থ থাকুন আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুন ও আখরান আলহামদুলিল্লাহ রবিল আলমিন